আসসালামু আলাইকুম ওরকতাত সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে একটি আয়াত নামে একটি খুবই সংক্ষিপ্ত প্রোগ্রাম করতে যাচ্ছি কোরআন মজিদের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করে তার সাধারণ অর্থ ও অব্যাখ্যা করার উদ্দেশ্যই হচ্ছে এই প্রোগ্রাম আমি একটি আয়াত কোরআন শরীফের নির্বাচন করব এবং সেটি পড়ব পড়ার পর তা থেকে খুবই সংক্ষিপ্ত আকারে অর্থ ও তফসিল করব আজ আমি যে আয়াতটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই আয়াতটি যদিও আমরা মুখ দিয়ে হয়তো অনেক মোমেন না বলি কিন্তু আমাদের অন্তরটা সেই আয়াতটির যা বর্ণনা হয়েছে সেটি কিন্তু আমরা বলতে চাই আর ওনাকে সেটা মুখ দিয়ে বলেও ফেলে जुनबे तरह मन प्रश्न जगह तरशानि लाभ करी आयटी सूरा बार नम्बर आया যখন ইব্রাহিম আল ইসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আমার রব আমাকে দেখান্ত আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এটি ছিল আমাদের অন্তরের প্রশ্ন আমরা মৃত্যুর পর জীবিত হব এতে কোন সন্দেহ নেই এটাই হচ্ছে আমাদের ইমান তবে কিভাবে জীবিত হয় এটি একটি বিরাট রহস্য মৃতকে জীবিত করা হবে এ পৃথিবীতে এমন সায়েন্স বিজ্ঞানের উন্নতির যুগেও কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে কোন জীবিতকে মানুষ কোন মৃতকে জীবিত করবে मृत हार्टर मिसे जाए जीवित करवेक नास्तिकवदी जोड़बदादी मानुषे तब मम मानुषे आखेराते শেষ দিনে তাকে পুনরায় জীবিত করা হবে কিন্তু কিভাবে করা হবে যেহেতু পৃথিবীর কোনো মানুষ এই দৃশ্য অবলোকন করেনি সে কারণে তার অন্তরে প্রশ্ন আসতে পারে যেমন ইব্রাহিম আলী সালাম বলছেন যে আমার প্রভু একটু দেখান তো আপনি কিভাবে জীবিতকে মৃতকে জীবিত করেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি ইব্রাহিম বললেন আমি এটা আপনার কাছে আবেদন করছি যেন আমার অন্তর শান্তি পায় আমি বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে দৃশ্যটি দেখা দেখলে যে অন্তর শান্তি পাবে বিশ্বাসের পর যদি সেটা মানুষ তাহলে যে শান্তিটা লাভ হয় আমি সেই করছি আল্লাহ বললেন তাহলে এক কাজ করো তুমি চারটি পাখিকে কে ধরো এবং সেই চারটি পাখিকে একত্তরে মিলিত করে দাও বলছেন অর্থাৎ সেগুলোকে কেটে টুকরো টুকরো করে মিলিত করে দাও এই সম্মিলিত একাংশ অংশ অংশ করে চারটি ভাগ করে চারটি পাহাড়ে রেখে দাও এখানে চারটি পাহাড়ের উল্লেখ আসেনি কোরআন শরীফের আয়ত্ত অর্থ হচ্ছে অতপর তুমি সেগুলোকে সেগুলোর পাহাড়ে চারটি পাহাড়ে অন্য ব্যাখ্যা যাই হোক পাহাড়ে রেখে দেওয়ার আদেশ দেওয়া হলো অতঃপর আল্লাহ বলছেন তোমা দাও যে পাখিগুলোকে তুমি জোভাই করে টুকরো টুকরো করে মাংসগুলোকে সম্মিলিত করে পাহাড়ের উপর রেখে দিবে দেওয়ার পর যে কয়েকটি পাখি তুমি করেছ সেই কয়েকটি পাখির নাম ধরে তুমি ডাক অতঃপর তুমি যখন তাদেরকে ডাক দিবে তাদের নাম দিয়ে তখন তারা তোমার কাছে দৌড়ে দৌড়ে আসবে ইব্রাহিম সালাম এরকমই করলেন বলা হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই কিছু সালাফে সালহিনের আসার দ্বারা ব্যাখ্যা করেছেন যে তিনি সেই পাখিগুলোকে জোভাই করার পর যখন বস্ত্রগুলোকে মিলিত করে দিল সম্মিলিত করে দিল দেওয়ার পর পাহাড়ে রেখে দিল তখন মাথাটা নিজের হাতেই রেখে দিল দেওয়ার পর যখন তাদের ডাক দেওয়া হল তখন প্রত্যেকটি পাখি যাকে যে নামে ডাকা হলো সেই পাখিটা ওর কাছে আসতে রাখল বস্তুগুলো সম্মিলিত হয়ে যাচ্ছে হাড় গুলো সম্মিলিত হচ্ছে উপরে ডানা লেগে যাচ্ছে তার কাছে চলতে চলতে আসার পর যেই মাথাটা ধরে থাকতো সেই মাথার সাথে তার সেটিং হয়ে আল্লাহ বলছেন তারপরে চেনে রাখো আল্লাহ মহাপক্রমাশালী এবং তিনি হচ্ছেন এটি আমার আমাদের অন্তর্কে আয়াত আল্লাহ আল্লা বাণী যে একজন নবী যখন এরকম আশা করেছিল আকাঙ্ক্ষা করেছিল কিভাবে জীবিত হয় তখন আল্লাহ রবা আলমিন তাকে যেই ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা এবং সেই বাণীকে আমরা আজ বিশ্বাস করি পড়ি তখন আমাদের অন্ত অন্তরে যে সন্দেহের উদ্রেক হয় বা যেটা আমাদের অন্তরে মোটামুটি দূর হয় আমার এই আয়াত শোনার পর অনেক জড়বাদী নাস্তিক্যবাদ মানুষ হয়তো বলবে এটা কোনো ঘটনা নাকি এটা একটা কেসা কাহিনী এরকম কি হয় পৃথিবীতে কি এটা সম্ভব আমি তাদেরকে এতটুকুই বলবো যে ভাই আপনারা আজ টেলিভিশন দেখেন না বাচ্চাদের কার্টুন তৈরি করা হচ্ছে আর এক এক ধরনের প্রোগ্রাম সুপারম্যান থেকে নিয়ে শক্তিমান থেকে নিয়ে কি কি তৈরি করা হচ্ছে সেগুলোতে দেখছেন না কোন সময় কোন বাক্স কোনো সময় কোন পাখি কোনো সময় কোনো গাছপালা কোন সময় কোন জায়গা মাঠ কোনো সময় কোনো জায়গার চিত্র কিভাবে চকচক করে জোড়া লাগছে জোড়া লাগার পর এটা পুরো আকার ধারণ হয়ে যাচ্ছে যদি একজন মানুষ একজন ফটোর এডিটিংকারী যদি ফটোশপ এডিটিংকারী বা বর্তমান জাগতিক যুগের যে সকল জ্ঞান ও বিদ্যা আছে এই বিদ্যার মাধ্যমে যদি মানুষ টুকরো টুকরো জিনিসকে সমৃদ্ধ করে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে একটা ছবি আঁকায় দিতে পারে একটা ছবির টুকরো গুলিকে অ্যাড করার পর একটা পূর্ণাঙ্গ ছবি বানাতে পারে আকার দিতে পারে তাহলে আল্লাহ রব্দুল আলমিন দিতে পারবেন না এই সন্দেহটা কেন থাকবে অবশ্যই আল্লাহ রব্দুল আলামিন। সকলের জ্ঞানের চাইতে বেশি জ্ঞানী পারবেন এবং এটা করবেন সৃষ্টি করে জীবন দিতে পেরেছেন সেই রব্বুল আলমিন আমাকে আবার মৃত্যুর করেও জীবিত করতে পারবেন সেই জীবনটি ফিরিয়ে দিতে পারবেন এতে আমার কোন সন্দেহ নেই আশা করি আপনারা এই ছোট্ট ঘটনাটির মাধ্যমে কোরআন শরীফের একটি আয়াত আল্লাহ যেন আমাদের সকলের ইমানকে দৃঢ় করে দেন মজবুত করে দেন আখেরাতের প্রতি বিশ্বাসকে আরো বাড়িয়ে দেন এবং এর মাধ্যমে যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি এই আশাই আজকের আলোচনা এখানে শেষ হলো ওমা আলেন আসসালামাইকুমুল্লাহ